রচিত বয়ানায় আলহসান বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে তিনি বলেছিলেন আমরা মালায় এবং নবী ইমান রাখি তারপর তিনি বলছিলেন কিভাবে ইমান আনতে হবে তার একটি নমুনা পেশ করেছেন তিনি বলেছেন লা লাহিদে আমরা তাদের কারো তাদের উপরে ইমান আনতে কোনো রকমের কমতি করি না এবং কোন রকমের তারতম্য করি না প্রত্যেকের উপর আমরা ইমান রাখি এবং বলি যে আল্লাহ তালা তাদের প্রত্যেককেই নব বিষয়ে পাঠিয়েছেন এবং তাদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে তা অবশ্যই সত্য এবং তা সঠিক এই। কথাটি আমরা আলোচনা করেছিলাম গত পর্বেও আজকে আমরা আলোচনা করব যে তাদের সংখ্যা কত এবং তাদের আসলে আল্লাহ আল্লাহতালা বর্ণনা করেছেন কিনা আল্লাহ তালা তাদের সংখ্যা কোরআন একিমে বিস্তারিত সংখ্যা দিয়ে উল্লেখ করেননি তবে তাদের অনেকেরই নাম উল্লেখ করেছেন নবিরাসুলদান কিন্তু সবাই কথা তিনি নিজেই বলেছেন যে আমি সবাইকে সবাই কথা বলিনি আসলে পৃথিবীর বিভিন্ন জায়গাতে আনাচে কানাচে যখন আল্লাহ নবীর পাঠিয়েছেন প্রত্যেক যদি এক লক্ষ চব্বিশ হাজার নবীর নাম উল্লেখ করতে হয় তাহলে সেটাও আরেকটা বড় বালাম বই হয়ে যাবে আল্লাহ উল্লেখ করেছেন মৌলিকভাবে তিনি বলেছেন ওয়ারুসুলনা হুমায় ওয়ারুসুল আল্লাহ হুমায় এমন অনেক রসুল আছে যাদের কথা আমি আপনার কাছে আমরা আপনার কাছে বর্ণনা করেছি আবার অনেক এমন রসুল আছে যাদের কথা আপনার কাছে বর্ণনা করেন সুলানিসার নিসার চৌষষ্ঠি নম্বর আয়তা আল্লাহ তালা বলেছেন আবার অন্য আয়তা আল্লাহ তালা বলছেন আপনার পূর্ব আমরা অনেক রাসুল প্রায়ন করেছি তাদের অনেকের কথা আপনার কাছে অনেকের কথা আবার বর্ণনা করিও নি বোঝা গেল সুরা গাফের আটত্ত নম্বর আয়তা আল্লাহ তালা যা বলেছেন এবং সুরা নিসা ১৬৪ নম্বর আয়াত থেকে যা বোঝা যাচ্ছে আল্লাহ কোন রাসুলের কথা আমাদের কাছে বর্ণনা করেছেন আবার কোন রাসুলের কথা আমাদের কাছে বর্ণনা করেননি কারণ হচ্ছে যখন প্রয়োজন হেদায়তের এখন আমাদের হেদায়তের যতটুকু প্রয়োজন উদাহরণ দেওয়ার যতটুকু প্রয়োজন নবীদের সাথে রাসুলদের সাথে তাদের কওমের কি ঘটনা ঘটেছিল যে ঘটনার সাথে আমাদের হেদায়তের কথা জড়িত আছে এবং তাদের শিক্ষা নেওয়ার বিষয় জড়িত আছে তা থেকে আমাদের হাকাম নেওয়ার বিষয় জড়িত আছে হুকুম নেওয়ার বিষয় জড়িত আছে সেগুলি আল্লাহ উল্লেখ করেছেন আর যেগুলি করেননি সেগুলি তিনি উল্লেখ করেননি তাহলে গেল যে আল্লাহ আমাদেরকে আমাদের নবী আমাদের জন্য নবী রাসুল একটি বিরাট সংখ্যকের সংখ্যকের নাম উল্লেখ করেছেন কিন্তু আবার অনেকের উল্লেখ করেননি তাহলে যাদের নাম উল্লেখ করেননি তাদের উপরে ইমান আনতে হবে আর যাদের নাম তিনি উল্লেখ করেছেন তাদের উপরও আমাদেরকে ইমান রাখতে হবে তারা আল্লাহর পক্ষ থেকে রাসুল মৌলিকভাবে আল্লাহ তত নবী রাসুল পাঠিয়েছেন সবাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং কাদের নাম উল্লেখ করেননি এ বিষয়টি আমরা আলোচনায় আনতে পারি আল্লাহ তালা কোরআনে কারিমে পঁচিশ জন নবীর রাসুলদের কথা উল্লেখ করেছেন তর মধ্যে তিনি আদম আস্লা উসলামের কথা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন তিনি কয়েকজন নবীকে ভিন আদমআ আলাহ সাল্লা সো আলেহ সব ইসমাহুল ইদরিস এবং দাল কিফিল এবং মোহাম্মদ এই কয়েকজন নবীকে এই আটজন নবীকে আল্লাহ তালে ভিন্ন জায়গায় উল্লেখ করেছেন এর বাইরে তিনি অনেক অনেক অনেক নবীকে একসাথে উল্লেখ করেছেন যেমন আল্লাহ আদম আ তিনি এখতিয়ার করেছেন তিনি বিশেষভাবে গ্রহণ করেছেন এ দ্বারা বোঝা গেল যে আদম আলাকে তিনি নব দিয়েছেন আরও বলেছেন হুদ আলাহ ইসলাম সম্পর্কে ওঈ আহদা আদ আদ জাতির কাছে আমি হুদকে নবি হিসে তাদের ভাই হুদকে নবী হিসেবে পাঠিয়েছি সুরাহুদের পঞ্চাশ নম্বর আয়তে আবার বলেছেন ভাই সালে আমি সুরাহুদের একবার বলেছেন ওইলা আখা আহম সরাইবা মাদিয়ানের মাদিয়ানের লোকদের সম্প্রদায়ের কাছে মাদিয়ান একটি সম্প্রদায় একটি এলাকা যেটা এখন কেউ মাদিয়ান জাতির কাছে যে সম্প্রদায়ের লোকেরা বর্তমানে যেখানে বেদা বলা হয় দুবার বেদা বলা হয় সৌদি আরবের একদম শেষ মাথায় সেখানে সেই জায়গাতে তিনি নবী হিসেবে পাঠিয়েছেন সুরাহুদের চুরা আয়তাইল অন্য আয়তে আল্লাহ তো ইসমাইল ও ইদলিস ও জাল কিফিল কুলা সোহাবির সুরা বিয়ার পঁচাশ নম্বর আয়তে একসাথে তিনি চারজন তিনজন নবীর কথা উল্লেখ করেছেন তিনজন নবীর কথা উল্লেখ করেছেন ইসমাইল ইদলিস ও জাল আট জনকে ভিন্ন বা ভিন্ন ভিন্ন জায়গাতে উল্লেখ করেছেন তার বাইরে আল্লাহ তাই আল্লাহ কয়েকজনকে উল্লেখ করেছেন আল্লাহ তালা একসাথে ১৮ জনকে উল্লেখ করেছেন কোরআন করিমের সুরা এটি হচ্ছে আমাদের দলিল প্রমাণ যা আমরা দিয়েছিলাম ইব্রাহিমকে তার জাতির উপরে পেশ করতে দিয়েছিলাম হাকিম আলিম আমরা যার যার ইচ্ছা তার মর্যাদা আমরা বর্ধিত করি নিশ্চয়ই আপনার রব সুবিজ্ঞ এবং তিনি এবং তিনি যা তার প্রজ্ঞার দাবি যা সে অনুসারে তিনি একজনকে যখন যেটা প্রয়োজন সেটা তিনি দান করেছেন নবুয়তের দলিল প্রমাণ সেভাবে দান করেছেন তারপর তিনি বলেছেন এখানে দেখতে পাই যে ইব্রাহিম আলহ ইসলামের কথা তিনি প্রথম উল্লেখ করেছেন তারপর তিনি বলেছেন ওয়াহবন আলহা কয়ুবা ইসাহ ও ইয়াকুব তাকে দান করেছে অর্থাৎ ইসাহ কে দান করার অর্থে হচ্ছে ইসাহের আল্লাহ আল্লাহ করেছেন প্রত্যেক হা মিন কাবুল তারপর আল্লাহ বলছেন যে এর আগে এর আগেই আমরা নুকে হেদায়ত দিয়েছি অর্থাৎ নূকে আগে আমরা রসুল হিসাবে প্রেরণ করেছি তারপর আল্লাহ তালা বলছেন ওমিন দুরহি তাদের সন্তানদের মধ্যে অর্থাৎ কাদের সন্তান এদের সন্তানদের মধ্যে আমরা প্রেরণ করেছি ইব্রাহিমের সন্তান হতে পারে এর অর্থ হতে পারে যে ইব্রাহিমের সন্তানের মধ্যে থেকে আমি যেগুলোকে নবী হিসেবে দিয়েছি তারা যাদেরকে নাসুল বানিয়েছি তারা হচ্ছেন দাউদ সুলাইমান পাঠিয়েছি ও কাদিন এবে আমরা যারা এসান করে তাদেরকে আমরা প্রতিফল দিয়ে থাকি অর্থাৎ যেহেতু ইব্রাহিম আলাইহ সালাতাম মোহসেন ছিলেন এই জন্য আল্লাহ তালা সে প্রতিফল দিয়েছেন তার বংশের মধ্যে নবুত দিয়েছেন অন্য আল্লাহ তালা বলছেন ওয়াজ আল নাহিন এবং তার বংশে আমরা নবত রেখেছি তারপর আল্লাহ তালা তার বংশের মধ্যে আরও যাদেরকে নবীশাহ প্রারণ করেছেন তাদের নাম উল্লেখ করেছেন ও জাকার ইয়া ও ইহিয়া ইসা ও ইলিয়াস ইলিয়াস এরা প্রত্যেকেই নে সত্যিকার আল্লাহর সোয়ালহ বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন ও ইসমাহা ও ইউনুস আরো যাদেরকে তিনি নবী সাহেব নবী রাসুল সাহেব পাঠিয়েছেন তারা হচ্ছেন ইসমাহ এবং ইউনুস ইউনুসলুত সম্পর্কে আল্লাহ তারা বলেছেন ওয়া কুল ফদ আলমিন এদের প্রত্যেককে আমি সারা জগতের সৃষ্টিগুলোর উপর তাদেরকে শ্রেষ্ঠ দান করেছি নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবির আসুলগণ নবীর আসুল সত্যিকার সত্য মানুষ আর কেউ হতে পারে না এবং শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা আল্লাহ তাদেরকে দুনিয়ার সমস্ত মানুষের উপরে সমস্ত সৃষ্টিগুলোর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন আঠারো জনের কথা আল্লাহ একসাথে উল্লেখ করেছেন আর এর আগে আটজনের কথা উল্লেখ করেছেন তোর মধ্যে আদম আলাহ সালাতাম আদম আলাহিসাম তিনি নবী ছিলেন আর বাকি সবাই হচ্ছেন রাসুল আর বাকি সবাই হচ্ছেন রাসুল আল্লাহ তালা এর মধ্যে যাদেরকে সরাসরি আরবদের থেকে যাদেরকে নির্বাচিত করেছেন তারা হচ্ছেন তাদের মধ্যে তারা তাদের মধ্যে এসেছে হাদিসে এসেছে জিবরিল হাদিসে আবু দরা রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে তিনি বলেছেন صالح شعيب ونبيك يدابر تدهود সোয়াল সোয়াইব এবং মহাম্মদ সাল্লা চারজন হচ্ছেন খাটি আরব অন্যরা আরো বসবাস করেছে যেমন ইব্রাহিম আলাহ সাল্লাতাম তিনি আরবে এসে বসবাস করেছেন ইসমাইল আলহ সালাম তিনি আরবে এসে বসবাস করেছেন এবং এখান থেকে তার সন্তানরা আরবি শিখেছে এবং সে আরব আরব রাষ্ট্র দুনিয়ার প্রসার লাভ করেছে এবং তা ইসমাইল আলহ সালুসলামের বংশধর মধ্যে মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলাইসাল্লাম তিনি আরবি হিসেবে জন্মগ্রহণ করেছেন আরব হিসেবে তিনি জন্মগ্রহণ করেছেন এই জন্য এরাই হচ্ছে আল্লাহ তালা আসবাত বলে এক গুষ্টিকে নবীর কথা উল্লেখ করেছেন যে এদেরকে আল্লাহ নব দিয়েছেন কোরআনে কারিম আল্লাহ তালা এদের সম্পর্কে বলেছেন কুল আমরা ইমান এনেছি উমা উনাই আল্লাপর ইমান এনেসি এবং যা আমাদের উপর নাজিল করা হয় তার উপর ইমান এনেসি উমা উনজিল ইব্রাহিম ইসমাইল ইয়াকুবাত এবং যা নাজিল করা হয়েছে ইব্রাহিমের উপর ইসমাহের উপর ইয়াকুবের উপর এবং আসবাদের উপর এখন আসবাত বলতে কারা আসবাত কারা এ নিয়ে বিভিন্ন মতভেদ আছে তবে অনেকে বলেন যে ইয়াকুব আলাহ ইসলামের সন্তানরাই হচ্ছে আসবাদ এবং তারা বারোজন ছিলেন কেউ কেউ বলেন তারা নবী ছিলেন কেউ কেউ বলেন যে তাদের নবী ছিলেন না না তোমরা কি বলবে যে ইব্রাহিম ইসমাহিবানা ছিল কখনো নয় আহ তুম্লা তোমরা কি বেশি জানো না কি আল্লাহ বরং তারা তো মুসলিম ছিলেন এই জন্য ইসলামের উপর ছিলেন আল্লাহ তালা কখনো ইহুদিবাদ বা নাসারা বাদ বা খ্রিস্টবাদ বা ইহুদী ইহুদায়নবাদী বা এই জাতীয় কোন ধর্ম অন্য কোন ধর্ম আল্লাহ তালা দিন অন্য কোনো আল্লাহ মানুষের আল্লা কাছে সমস্ত মানুষের জন্য আল্লাহ তাল একটি দিনই আল্লাহ একটি দিন একটি জীবন ব্যবস্থা আল্লাহ সময় মানুষের জন্য চয়ন করেছেন এবং প্রেরণ করেছেন তা হচ্ছে ইসলাম হ্যাঁ তাদের মধ্যে শাখাগত এবং হুকুমগত কিছু পার্থক্য ছিল মৌলিক আকিদেগত তাদের মধ্যে কোন পার্থক্য ছিল না এবং কখনো সেটা হয়ও নি সবসময় আকিদার তারা ছিল এক কিন্তু আকামগতভাবে বিধিবদ্ধগত বা বিধি বিভিন্ন বিধানে তাদের মধ্যে মত পার্থক্য ছিল যখন যেটা প্রয়োজন মনে করেছেন আল্লাহ তালা তখন সেটা তিনি বিধিবদ্ধ করেছেন এই বিশ্বাস আমাদের রাখতে হবে সময় দর্শক আমরা জানলামিম আল্লাহ যাদের নাম উল্লেখ করেছেন নবী এবং রাসুলদের মধ্যে তাদের মধ্যে আসবাতের বিষয়টি নিয়ে মতভেদ আছে যে এরা আসলে কি সত্যিকে নবী ছিলেন কি বা স্পষ্ট ভিন্নভাবে আল্লাহ তালের কথা উল্লেখ করেননি তবে যেহেতু তাদের কাছে নাজির করা হয়েছে কথা উল্লেখ করা হয়েছে আমরা মনে করি যে তারা আসলে নবী রাসুল অন্তর্ভুক্ত হবেন মৌলিকভাবে কিন্তু ভিন্ন নাম এর কোন আসবাত হচ্ছেন একটু তথ্য হচ্ছে যে নাতি পুঁতি যেটা বলা হয় অর্থাৎ আল্লাহ বংশে আল্লাহ তালা কাউকে নবিয়েছিলেন সেটাকে একাত্রে আল্লাহ আসবাদ বলেছেন আসবাদ বলেছেন কিন্তু কোরআনের বাইরে রসুল্লাহম হাদিস থেকেও আমরা অনেক নবী রসুলদের কথা জানতে পারি বিশেষ করে তাদের মধ্যে উল্লেখ্য হচ্ছেন শিথ সে আবুজার আদিউ নাম বিখ্যাত হাদিসে এসেছে ও কায় যে তিনি নবী ছিলেন উনজিরা আলিহি খা শাহিফা তার সহিফা নাজিল হয়েছে পঞ্চাশটি সহিফা নাজিল হয়েছে এই হাদিসটি কেউ কেউ উল্লেখ করেছেন কেউ কেউ শহীদ বলেছেন কেউ দুর্বল বলেছেন শেখুল আলবাইন রহমতুল্লাহ হাদিসটিকে তিনি বর্ণার কারণে তিনি সেটাকে হাসান বলেছেন কোন বর্ণা সহি দেখানো হয়েছে আসলে হাদিসটি যদি শুদ্ধ হয়ে যায় তাহলে বোঝা গেল যে শীস আল্লাহিস্লাম একজন নবী ছিলেন কিন্তু হাদিসটির সন্দেহ থাকার কারণে কেউ কেউ তাকে নবী হিসেবে মনে করেন শুদ্ধ হলে অবশ্যই মানতে হবে আমরা যে কোনো নবী বা রসুলের নাম শুদ্ধ হওয়ার জন্য যে তিনি কি নবীর ছিলেন ছিলেন কি না তত পর্যন্ত আমরা তাদেরকে নবীর রাসুল বলব না যতক্ষণ পর্যন্ত সরাসরি কোরআনে করিম বা রসুল্লাহ সাল্লাম হাদিস থেকে এ ব্যাপারে কোন প্রমাণ আমরা না পাব এখানে যেহেতু একটি হাদিস রয়েছে এবং হাদিসটি কেউ শুদ্ধ বলেছেন আমরা বলবো হ্যাঁ তিনি নবী ছিলেন যদি সন্দেহ হয় কারো কাছে সেটা হাদিস সাব্যস্ত না হয় তিনি তাকে নবী না মানলে কোন গুণা হবে না কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়েছে তিনি নবী ছিলেন সেই আমরা তাকে শিষ আলাহ ইসলামকে নবী বলব অনুরূপভাবে আরেকজন নবীর কথা হাদিস রসুল্লাহাম বলেছেন অবরাধন বর্ণিত তিনি বলেন গাজা আমবিয়া নবীদের মধ্যে থেকে একজন নবী যুদ্ধ করলেন ফকাল আলী কৌমি তার জাতিকে বললেন লাইতবাউনি রাজুলন কদমাতিন ও আলিহা কেউ তোমাদের কেউ যেন তোমাদের কেউ যেন আমার সাথী না হয় যুদ্ধের সময় তিনি বললেন এটা যারা বিয়ে করেছে এখনো তার সাথে ঘর করেনি এমন কেউ আমার সাথে যেন সাথী না হয় কারণ যুদ্ধের সময় তার ভিন্ন চিন্তাধারা হবে সে ক্লাসের সাথে যুদ্ধ করতে পারবে না সেই জন্য তাকে তিনি সাথে নেননি তিনি আরো বলেছেন ওলা আঃার কাদবান ওলা মিয়ার সাক অথবা কেউ ঘর তুলেছে এখনো সাথ দেয়নি সেও যেন আমার সাথে যুদ্ধে না যায় ওলা আঃার কাদিস্তার আগানামান ও খালিফায়াতিন ও হেজুরা উলিয়া অথবা এমন কেউ আমার সাথে যেন সাথী না হয় যে কেউ কোনো ছাগল কিনেছে অথবা কোন প্রাণী কিনেছে যার বাচ্চা হবে এখনো বাচ্চা বের হয়নি সে যেন আমাদের সাথী না হয় অর্থাৎ সে যেন একান্তভাবে যারা আল্লাহর জন্য জেহাদ করবে তার তাদেরকে ব্যতীত কাউকে তিনি সাথে নিলেন না তারপর তিনি আল্লাহ আর সাল্লা বলেছেন ফাগাজা সেই নবী যুদ্ধ করতে গেলেন ফাদানি তিনি সেই যুদ্ধ করতে সেই গ্রামের দিকে জনপদের দিকে গেলেন জনপদ হইনা সাল্লাহ আসরা যখন যুদ্ধের সময়টা এমন সময় সংগঠিত হল অথবা আসর সলাতের কাছাকাছি সময় অনুষ্ঠিত হল ফকআল আলী শ্যামসি তখন তিনি সূর্যকে বললেন আন্তিমা মোরা তুমি নির্দেশপ্রাপ্ত তুমি নির্দেশপ্রাপ্তা ও আনা মোর আমি নির্দেশপ্রাপ্ত আল্লাহ মাহবাস আলিয়া সয়ান আল্লাহ এই সূর্যকে তুমি কিছুক্ষণ সময় আটকে রাখো যাতে করে যুদ্ধ করতে যাতে করে আমরা যুদ্ধ শেষ করতে পারি এখানে দুইটি কারণ থাকতে পারে পরের দিন যেহেতু শনিবার চলে আসবে তারা শনিবার যুদ্ধ করেন না এই জন্য তিনি চেয়েছেন যে আজকে যেন যুদ্ধ শেষ করেন এই দুইটি কারণে যেকোনো একটি হতে পারে যে কারণে সূর্য তাদের এই নবীর জন্য অব অপেক্ষা করেছিল যতক্ষণ পর্যন্ত না তিনি যুদ্ধ জয় করেছিলেন এখানে আমরা যে জিনিসটি পাই সেটা হচ্ছে বলেছেন এবং দলের ভিত্তিতে দেখা যায় তিনি হচ্ছেন ইউশা বিন ইউশা বিন কারণ অন্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লা বলেছেন তহবাস ইল্লা সূর্য কারোর জন্য আটকে থাকেনি একমাত্র ইউসার জন্য লাইয়া সার ইয়া বাইতুল মোকাদ্দেশ ওই সময় যখন তিনি বাইতুল মাসের দিকে রওনা হয়েছিলেন তখন সূর্য জন্য দেরি করেছিল যাতে করে তিনি যুদ্ধ জয়লাভ করতে পারেন এবং সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করে সবাইকে নিয়ে যুদ্ধে সামনে আল্লাহর দিন প্রচার করতে পারেন এই জন্য আল্লাহর নির্দেশে সূর্য তখন আল্লাহ নির্দেশ সূর্য তখন অপেক্ষা করেছিল এখান আমরা যে শিক্ষা পাই তা হচ্ছে যে ইউশা বিন নুন যিনি ছিলেন তিনি একজন নবী ছিলেন তিনি একজন নবী ছিলেন এবং সেটা রসুল্লাহ ভাষ্য তারাই প্রমাণিত হয়েছে এর বাইরে কোরআন এবং সুনায় বিভিন্ন বিভিন্ন বিদগজনের কথা এসেছে তারা কি নবী বা রসুল ছিলেন কিনা না এভাবে মতভেদ রয়েছে তে যাদের কথা আমরা কোরআন এবং সুন্না ফাই তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন যে জোরকার নাইন তাদের মধ্যে আছে খাদির এবং তাদের মধ্যে আরো আছে তুব্বার এদের বিষয়টি আমরা ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো সময় আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ